আবদুল্লাহ ইবন মুগাফল রাজতালন হতে বর্ণিত তিনি বলেন আমরা খায়বারের একটি কিল্লা অবরোধ করে রেখেছিলাম এমন সময় এক লোক চর্বি ভর্তি একটি থলে ছুড়ে মারল আমি সেটি উঠিয়ে নেয়ার জন্য ছুটে গেলাম ঘুরে তাকিয়ে দেখি নাবি সাল্লু আল্লাহলাম তাকে দেখে আমি লজ্জিত হলাম